রমাদান রমাদানিরিজমিনের নির্মানিমদাহীমাবাদ দেখতে রমাদান প্রায় শেষের দিকে রমাদানের দিনগুলো যেন চোখের পলকে পার হয়ে গেছে আমরা মাত্রই যেন এই সিরিজটি শুরু করেছিলাম আর আজকে এটাই আমাদের শেষ পর্ব রমাদান মাস দিনগুলো হয়তো আপনি সবাব দিয়ে পূর্ণ করেছেন কিংবা গুণাহ দিয়ে অভিনন্দন তাদের জন্য যারা এক শুভ্র পরিচ্ছন্ন আমল নামা হাতে নিয়ে রমাদান পার করেছেন যখন তারা আল্লা সুবহানো তালার সামনে দাঁড়াবেন এই আমল নামা তাদের মর্যাদা বৃদ্ধি করবে তাদেরকে অভিনন্দন যারা আল্লাহর প্রতি বিনম্র শ্রদ্ধায় এই রমাদানে অশ্রু বর্ষণ করেছে আল্লাহ তাল্লার সাথে যে বিশেষ সম্পর্ক সে সম্পর্ককে উপভোগ করতে পেরেছে তারাই সৌভাগ্য পান যারা নিজেদের ভালো আমল দিয়ে নিজেদের পবিত্র করতে পেরেছে উচ্চ মর্যাদা অর্জন করেছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমেই একজন মানুষ সত্যিকারের সম্মান লাভ করে নিজের আত্মাকে বিশুদ্ধ করে তুলতে পারে সে কতই না সৌভাগ্যবান ব্যক্তি যে রমাদানকে কাজে লাগিয়ে আল্লাহর সাথে নতুন সম্পর্ক তৈরি করতে পেরেছে নতুন অঙ্গীকার দৃঢ় প্রতিজ্ঞা শুদ্ধ মন এবং সতেজ সংকল্প নিয়ে সে রমাদানের পরবর্তী দিনগুলো শুরু করতে যাচ্ছে অন্য জাতিগুলো নতুন বছর এলে নিউ ইয়ার সেলিব্রেশনে যত অর্থহীন সব অঙ্গিকার তারা করে যেগুলো তাদের কখনো পূরণ করা হয়ে ওঠে না কিন্তু আমরাই এই রমাদানে প্রতিজ্ঞা করি যেন ভালো হয়ে চলতে পারি গুণাহ থেকে নিজেদের বিরত রাখতে পারি যদি নাও পারি তবু তবার দরজা আমাদের জন্য খোলা আছে অনুতপ্ত হয়ে আমরা যেন ফিরে আসতে পারি রমাদান চলে যাচ্ছে কিন্তু আমরা অঙ্গীকার করি আমাদের কিয়াম এবং সিয়াম যাতে ছুটে না যায় বছরের বাকি দিনগুলোতেও যেন এই ইবাদতগুলো আমাদের জীবনের অংশ হয়ে থাকে প্রতিটি রমাদান এবং জীবনের বাকি সময়টুকু এমনভাবে কাটাতে পারি রমাদানে আমরা অর্জন করেছি তাকোয়া তাকোয়া হলো মনের এক ধরনের সচেতন অবস্থা যেই সচেতনতা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের সব সময় দেখছেন এই তাকোয়া যেন বছরের বাকি সময় জুড়েও আমাদের মধ্যে থাকে রমাদান চলে যাচ্ছে কিন্তু আল্লাহর প্রতি আমাদের আনুগত্য কোরআন তেলওয়াত আল্লাহর কাছে তো আ অনুনয় বিনোনয় করে আল্লাহর কাছে চাওয়া এই অভ্যাসগুলো যেন আমাদের মধ্যে থেকে চলে না যায় এই রমাদানে আপনি আপনার অভ্যেস বদলেছেন গুনাহ ছেড়ে দিয়েছেন অতীত জীবনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়েছেন আল্লাহ আপনাকে গুনাহের গভীর অন্ধকার থেকে উদ্ধার করেছেন ইনশা আল্লাহ নিশ্চয়ই আপনি আজ একজন পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ মানুষ এতটাই পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ যেন আপনার মাত্র জন্ম হয়েছে কাজেই গুনাহের সে আস্থা করে নিজেকে আর কখনোই ছুড়ে ফেলবেন না রমাদানের এই শেষ দিনগুলোতে আপনার সর্বোচ্চটা ঢেলে দিন বিশ্রাম নেয়ার সময় নেই আমাদের হাতে মনে রাখবেন একজন হিসেবে আমরা তখনই বিশ্রাম লাভের সুযোগ পাব যখন আমাদের দুই পা জান্নাতে প্রবেশ করবে তখনই আমাদের বিশ্রাম হতে পারে রমাদানের শুরুতে আপনার মাঝে কিছুটা ঘাটতে ছিল সেটা এখন ভুলে যান আপনি রমাদান কিভাবে শেষ করছেন সেটার উপরে সব কিছু নির্ভর করছে তাই আসুন রমাদানকে বিদায় জানাই নিজের সবচেয়ে ভালোটা দিয়ে কাজেই রমাদানের পর কি আসবে সেটার জন্য এখনই প্রস্তুতি নেওয়া শুরু করুন যেভাবে করে আমরা রমাদানের শুরুর আগে রমাদানের জন্য প্রস্তুতি নিয়েছি এবং শেষ মুহূর্তে নিজেদের সবচেয়ে ভালোটা ঢেলে দিচ্ছি তেমনি রমাদানের পর আমরা কিভাবে কি করব সেটার জন্যও নিজেদের তৈরি করে রাখব ইনশা আল্লাহ রমাদান পরবর্তী সময়টা যেন হঠাৎ করে আমাদের সামনে হাজির না হয় রমাদানের পর কি হবে রমাদানের সময়টায় শয়তানকে সেকলে আটকে রাখা হয়েছিল সে নিদারণ মনোকষ্ট নিয়ে দেখেছিল আমরা সলাত আদায় করছি ইবাদত করছি সে দেখেছে আমরা ইমানের পরিষ্কার চাদর দিয়ে নিজেদেরকে ঢেকেছি তাই সে চাইবে রমাদান শেষ হলে সে যেন আবার গুনাহের নর্দমায় আমাদের টেনে হিচড়ে নামাতে পারে রমাদানের দিনগুলোতে সে তিক্ততা আর যন্ত্রণা নিয়ে আমাদের ভালো আমল আর দিকে কেবল তাকিয়েছিল কোন ক্ষতি করতে পারেনি রমাদান শেষ হয়ে গেলে সতর্ক থাকবেন আল্লাহর সাথে যে অঙ্গীকার আপনি করেছেন শয়তান যেন সেই অঙ্গীকার ভঙ্গ করার জন্য আপনাকে প্ররোচিত করতে না পারে আল্লাহর সাথে আপনার শপথ এবং প্রতিশ্রুতিকে নষ্ট করবেন না রমাদান মাসে যে ভালো আমলগুলো আপনি করেছেন সেগুলো যেন একটি অনিন্দ সুন্দর প্রাসাদের মতো ইটের পর ইট সাজিয়ে স্তরে স্তরে আপনি এই প্রাসাদ নির্মাণ করেছেন প্রতিটি সেকেন্ডকে কাজে লাগিয়ে এই প্রাসাদ স্বীকার করেছেন আর কষ্ট তৃষ্ণার কষ্ট ঘুম ত্যাগ এবং নিজের প্রবৃতি আর নফসের বিরুদ্ধে লড়াই করার কষ্ট শুধু রমাদানে আপনি যে ভালো কাজগুলো করেছেন সেটার দাম একজন কোটিপতির সম্পদের চাইতেও বেশি দামি এবার একটা ঘটনা কল্পনা করুন ধরুন আপনি একটা বিশেষ প্রজেক্টে বেশ কিছু সপ্তাহ বা মাস জুড়ে অনেক খাটুনি দিলেন আপনি আপনার সমস্ত কাজ একটি পাওয়ার পয়েন্ট ফাইলে সেভ করে রাখেন কিন্তু আপনার প্রফেসরকে দেখানো ঠিক আগ মুহূর্তে আপনি হঠাৎ করে পুরো হার্ড ড্রাইভ ফরমেট করে ফেললেন মানুষ বলবে আপনি সেফ একটা পাগল কারো যদি কোটি টাকা থাকে যা সে জীবন ভর কষ্ট করে কামিয়েছে সেটা যদি পুরিয়ে নষ্ট করে ফেলে তাহলে কি আমরা তাকে পাগল বলবো না এই উদাহরণ গুলো তাদের মতো যারা রমাদানে ইবাদত করে কিন্তু রমাদান শেষে গুনাহের পথে ফিরে গেল ওলা আর তোমরা সে নারীর মত হই না যে তার পাকানো শুধু শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে তোমরা তোমাদের উপর অঙ্গিকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসাবে গ্রহণ করছো যে এক দল অপর দলের চেয়ে বড় হবে সুরা আনাত বিরানব্বই জুরাইজ আসুদ্দি এবং ইবেন কাসের মতে এখানে মক্কার এক পাগল মহিলার কথা বলা হচ্ছে কারো কারো মতে তার নাম রায়তা বিনতে আমর আমের ইবেন কাত কারো মতে এই আয়াতে কেবল প্রতিশ্রুতি বা ওয়াদা ওয়াদাভঙ্গের কথা বলা হচ্ছে কাহিনীটা হল মক্কার সেই মহিলা অনেক সুন্দর সুন্দর কম্বল কাপড় কুপি তৈরি করত কিন্তু বানানো শেষ করে সে দুই দিক থেকে সুতা ধরে টান দিয়ে সুন্দর জিনিসটাকে নষ্ট করে ফেলত সবাই বলতো সে একটা পাগল এটা হচ্ছে সেই লোকটার মতো যার প্রজেক্টের উপর তার পুরো ক্যারিয়ার নির্ভর করছে কিন্তু এটা জমা দেওয়ার আগেই সে তার হার্ড ড্রাইভ ফরমেট করে দিল আর যে লোকটা রমাদানের পর আগে জীবনে ফিরে গিয়ে তার সমস্ত ভালো আমল নষ্ট করে দিল সে এদের চাইতেও বড় পাগল কাজেই সেই মহিলার মতো হবেন না যে নিজের বোনার সুতা খুলে ফেলে ভালো আর পোক্ত জিনিসটাকে নষ্ট করে ফেলে সেই লোকটার মতো হবেন না যে বছরের পর বছর পরিশ্রম করে অনেক উঁচু একটা দালান নির্মাণ করল আর কাজটা শেষ হওয়ার পর যখন তার সেই দালানে প্রবেশ করার সময় এলো তখন সে একটা ডাইনামাইট দিয়ে দালানটাকে ধ্বংস করে দিল আপনি একজন রমাদানের সিজনাল মুসলিম হবেন না আপনি হবেন একজন ইমানদার মুসলিম এহসানি মুসলিম রব্বানি মুসলিম রমাদান শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে দিনগুলো কিন্তু যিনি এই রমাদানের মালিক যিনি সৃষ্টি করেছেন তার কোনো শেষ নেই তিনি রমাদানের পর সেই জীবনে ফিরে যাওয়ার আসলে কেমন আচ্ছা ভেবে দেখুন, এমন একটা লোক যার গা থেকে অসম্ভব দুর্গন্ধ বেরোচ্ছে তার আলু থালু বেশভূষা সে অপরিচ্ছন্ন এবং নোংরা আমরা সাধারণত এমন কারো কাছে খেসতেও চাই না কল্পনা করুন সেই লোকটি একদিন ভালোমতো নিজেকে পরিষ্কার করে গোসল করল নিজের চুল পরিপাটি করল আছড়াল এবং নিজের গায়ে সুগন্ধি মাখল কতই না সুন্দর সেই দৃশ্য কিন্তু সেই একই লোকটি যদি আবার নোংরার মধ্যে ঝাঁপ দিয়ে আগের মতো হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে এই উদাহরণ হলো সেই লোকটির মতো যাকে আল্লাহ রমাদানে তার সমস্ত পাপ থেকে তাকে পবিত্র করে দিলেন কিন্তু রমাদানের পর আবার সেই পাপের রাজ্যে সে নিজেকে নোংরা করল আপনারা কি এমন কাউকে দেখেছেন যারা সিগারেট খেয়ে নিজের শরীরের বারোটা বাজিয়েছে রোগে ভুগে ফ্যাকাশে দুর্বল আর হলুদ হয়ে গেছে তার মৃত্যু প্রায় সমাগত এমন অবস্থায় লোকটি হাসপাতালে গেল ডাক্তার তার চিকিৎসা করল তাকে ওষুধ দিল লোকটি আবার সুস্থ সবল হয়ে উঠল এরপর যদি লোকটি হাসপাতাল থেকে ফিরে গিয়ে আবার সিগারেট খাওয়া শুরু করে তাহলে বিষয়টা কেমন হবে রমানান ইমানের জন্য একটা থেরাপির মতো এই থেরাপির কল্যানে আপনি একজন সুস্থ মানুষ খেয়াল রাখবেন পাপের অসুস্থতা যেন আপনার সুস্থ সবল আত্মাকে কলুষিত করতে না পারে আপনাকে যেন আবার দুর্বল করতে না পারে সেই চেষ্টা করুন শয়তানকে কখনোই তার প্রতিজ্ঞা পূরণ করতে দেওয়ার সুযোগ দিবেন না যদি আপনি আমাকে ক্যামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব শয়তান বলছে আমি তাদেরকে নিজের নিয়ে আসব এবং তাদের পথভ্রষ্ট করব এখানে যে শব্দটি এসেছে তা হল আহতানিকান একটা কুকুরকে যেভাবে করে টেনে নিয়ে যাওয়া হয় শয়তান সেভাবে করে আমাদেরকে জাহান নামের দিকে ঠেলে নিয়ে যেতে চায় আহতানিকান শব্দের এটাই বাস্তব রূপ আল্লাহ বলছেন তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মোমিনদের একটা দলবাদে সকলেই তার পথ অনুসরণ করল সুরাস আয়াত বিশ শয়তান তার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছে সবার উপরে কিন্তু একটি দল ছাড়া যারা হল মক কাজেই আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হবার চেষ্টা করুন যারা মু আজ থেকে পরিকল্পনা শুরু করুন ঈদের পর কি করবেন না হলে শয়তান আপনাকে ধোকায় ফেলবে রমাদানের পর প্রতিদিন কিছু কোরআনের আয়াত করুন আজই দৃঢ় নিয়োগ করুন যে করেই হোক রোজ এতটুকু কোর আন পরব কখনই ছাড়ব না রাতের কিছু সময় আল্লাহর সাথে একান্তে কাটান সেটা যত সামান্যই হোক না কেন কখনোই সেটা ছাড়বেন না যা কিছুই হোক না কেন প্রতি মাসের কয়েকটা দিন রোজা রাখুন হতে পারে সেটা দুই দিন কিংবা তিন দিন অল্প করে শুরু করুন ধীরে ধীরে আপনি উন্নতি করবেন কিন্তু মিস যেন না হয় দৃঢ় প্রতিজ্ঞা করুন যে সময় যেমনই হোক আপনি কাজগুলো করবেন রমাদানের শেষ দিনগুলোতে এই একটা বিশেষ কাজ করুন সেটা হল আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার কাজগুলো কবুল করে নেন্লুম অ এবং যারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এই কারণে দান করে যে তারা তাদের পালন কর্তার কাছে ফিরে যাবে সুরা আলমিনাজিল হবার পর আইসারদ আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই আয়াতে কি সেই লোকদের কথা বলা হচ্ছে যারা মদ খায় চুরি করে অর্থাৎ পাপীদের কথাই কি বলা হচ্ছে রসুল্লা সাল্লাই্লাম উত্তর দিলেন না এখানে বলা হচ্ছে সেসব বান্দার কথা যারা সালাদ আদায় করে রোজা রাখে এবং দান করে আর ভয় করে তাদের ইবাদতগুলো আল্লাহ আদর কবুল করবেন কিনা কিছু সালাবদের কথা আমরা জানি যারা রমাদান শেষ হওয়ার পর ছয় মাস পর্যন্ত তো করতেন তাদের রমাদানের ইবাদত কবুল করার জন্য আপনি ইবাদত করছেন মানে এই না যে সেই ইবাদত কবুল হয়ে গেছে ইব্রাহিম আলাই্লাম কাবা ঘরের খুঁটি নির্মাণ করেছিলেন আল্লাহর নির্দেশে তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ নবী সরাসরি আল্লাহর নির্দেশ অনুযায়ী অনেক বড় একটা কাজ করছেন तर आतरिकता सन्देहर को अवकाश थे ना तर पर आल्ला दुआ करल्लाह कबुल कर हे अल्लाह তুমি আমাদের কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও সর্বক্ষেপে অহংকার করবেন না যে আপনি আল্লাহ করছেন। ধরুন, আপনার খুব একটা টাকা দরকার এবং একজনের কাছ থেকে দশ হাজার টাকা ধার নিলেন এবং সেটা আপনি এক সময় ফেরত দিতে গেলেন কিন্তু ফেরত দিতে গিয়ে আপনি দেরি করে ফেলেছেন আর পুরো টাকাটাও ফেরত দিতে পারেননি আপনি কি তাকে অধ্যত্তের সাথে টাকাটা ফেরত দেবেন তাকে বলবেন এই নাও তোমার টাকা তোমার মুখ আমি দেখতে চাই না নাকি তাকে আপনি টাকাটা বিনয়ের সাথে ফেরত দেবেন এবং চাইবেন সে আপনার সাথে রাগ না করুক কারণ সে আপনার উপকার করেছে আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যায় না এর কোনো প্রতিদান নেই তাই আপনি আল্লাহর ইবাদত করেছেন এই ভেবে কখনো অহংকার করবেন না আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আপনার আমল কবুল করেন এবং নম্র ও বিনয়ী থাকুন আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন এবং আপনি যত যাই করুন না কেন কখনোই তার প্রতিদান দিতে পারবেন না আপনি হয়তো খুব সুন্দর ভাবে ইবাদত করতে পারবেন কিন্তু আল্লাহর নিয়ামতের কোন প্রতিদান নেই কারণ আল্লাহ আপনাকে এত দিয়েছেন এত দিয়েছেন যে আপনার কল্পনার বাইরে আর যদি আল্লাহ তা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে আমাদের প্রত্যেককে নিজ নিজ রমাদানের সার্টিফিকেট দিয়ে দেয়া হবে অতএব আমল করতে থাকুন আর আল্লাহর কাছে চাইতে থাকুন যেন আপনি এই রমাদানের উচিলায় জাহান্নান হতে মুক্তিপ্রাপ্তদের একজন হয়ে যান এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো হলো। প্রথমত আমরা রমাদানের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব রমাদানের শেষ মুহূর্ত বলতে বোঝায় রমাদানের শেষ মাগরিপ পর্যন্ত আমাদের দিন শুরু এবং শেষ হয় মাগরিপ দিয়ে যদি আগামীকাল রমাদানের শেষ দিন হয় সেক্ষেত্রে আগামীকাল শেষ হবে মাগরিব দিয়ে আর সেটি হবে রমাদানের শেষ মুহূর্ত আপনাকে সেই মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হবে দ্বিতীয়ত আপনি দুআ করতে থাকুন যেন আল্লাহ আপনাকে কবুল করে নেন তৃতীয়ত রমাদানের পরেও এই পরিবর্তন ধরে রাখার চেষ্টা করুন এবং চতুর্থত যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হল নিজের অন্তরকে পরিষ্কার এবং পবিত্র করতে সচেষ্ট হওয়া রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হল একটা পবিত্র অন্তর নিয়ে একে বিদায় জানানো আমরা ইবাদতের ক্ষেত্রে অন্তর পবিত্র রাখার ব্যাপারে আলোচনা করেছি কিন্তু একই সাথে অন্য ভাই বোনদেরও প্রতি আমাদের অন্তর পবিত্র রাখতে হবে আবুহায় রাজিয়াল আনহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলসমূহ আল্লাহ তায়ালার কাছে পেশ করা হয় যারা আল্লাহআর সাথে কাউকে শরিক করে না তিনি তাদেরকে প্রত্যেককে ক্ষমা করে দেন তবে শুধুমাত্র তাদেরকে ছাড়া যারা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের ব্যাপারে বলেন তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেয় তাদের ত্যাগ করো যতক্ষণ না তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয় যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন তাদের সাথে মীমাংসা করে নিন এবং সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করুন বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি চান আপনার রমাদানের আমলগুলো আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছে যাক তাহলে এখনি আপোষ করে নিন মিটিয়ে ফেলুন যত তিক্ত সম্পর্ক এবং এই কাজটা করুন আজ এবং এখনি রমাদান শেষ হয়ে যাবার আগেই কেউ কেউ হয়তো বলবেন আমার এখানে কোনো দোষ ছিল না সব দোষ তার সেই এসব শুরু করেছিল সেই দোষী ইত্যাদি ইত্যাদি না ভাই বোনেরা এখানে কে দোষী সেটা ব্যাপার নয় আপনি যদি চান আপনার আমলগুলো কবল হোক তাহলে আপনাকে সব মনোমালিন্য দূর করতেই হবে এবং আপনাদের সাথে মিলে যেতে হবে কোন ভাই হয়তো বলবেন ওই ভাইয়ের সাথে আমার মনের মিল হয় না বোনেরা হয়তো বলবেন ওই বোনের সাথে ঠিক মিশতে পারি না ইত্যাদি দেখুন মীমাংসা করার অর্থ এটা না যে তাকে কালকেই বাসায় দাওয়াত দিতে হবে বা একসাথে বসে কফি খেতে হবে সেরকম কিছু করতে পারলে অবশ্যই খুব ভালো হতো কিন্তু যেটা করা উচিত সেটা হল আসসালাম আলাইকুম অন্তত তাকে সালাম দিন ভাইয়েরা ভাইদেরকে এবং বোনেরা বোনদেরকে সালাম দিন অন্তত এটুকু আপনাকে করতেই হবে যদি আপনি সেই মানুষদের একজন না হতে চান যাদের আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের পরিত্যাগ করতে এই কাজটি করুন ঈদের আগেই সাক্ষাৎ করুন এস পাঠান অথবা নিজে মসজিদে আসুন এবং সালাম দিয়ে আপনার ভাই বোনদেরকে আপন করে নিন আপনি নিজে প্রথমে উদ্যোগী কেন না যিনি প্রথমে এগিয়ে আসবেন আল্লাহর কাছে তিনি বেশি প্রিয় হয়ে যাবেন ইনশা আল্লাহ মুসলিম ভাইদের পরিত্যাগ করা সম্পর্কিত একটি দিক সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম তা হল আসসালাম আলাইকুম বলুন এবং সালামের মাধ্যমে মিটিয়ে ফেলুন আত্মীয় ও পরিজনদের সাথে যত তিক্ত সম্পর্ক এর আরেকটি দিক হলো। এই রমাদানেই আমাদের মুসলিম ভাই বোন ও আত্মীয় স্বজনদের সাথে স্বাভাবিকের চেয়ে বেশি দেখা সাক্ষাৎ হয় ইফতারে তারাবিতে মসজিদে আমাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে বিভিন্ন দাওয়াতে অনেকের পরিবার নিয়ে একসাথে ইফতার করছি এই অধিক দেখা সাক্ষাতের ফলে যা হচ্ছে পরস্পরের সাথে নানাবিধ সমস্যা বা মনোমালিন্য তৈরি হবারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এই ধরনের মনোমালিন্য বা পারস্পরিক ঘৃণা ছড়ানোর কাজ খোদ মসজিদে বসে হচ্ছে মুসলিমদের মধ্যে বিভিন্ন ঘরানা আছে বিভিন্ন মতের লোক আছে এদের মধ্যকার যে ঘৃণা আর অসহনশীলতা আমরা দেখি সেগুলো প্রায়ই মসজিদে বসেই চর্চা করা হয় পবিত্র রমাদান মাসেও সেগুলো বন্ধ হচ্ছে না প্রিয় ভাইও বলে রমাদানের শেষ মুহূর্ত আসন্ন তাই অন্তর থেকে সকল রাগ ঘৃণা ক্ষোভ ক্রোধ মুছে ফেলুন এবং অন্তরটাকে পবিত্র করে ফেলুন আমাদের উম্মার মাঝে পবিত্র হৃদয়ের বড়ই অভাব আজ সেই উম্মাদ কোথায় যারা সালাফদের মতো প্রতি রাতে তার সব ভাইবন্দের বোনদের ক্ষমা করে দিয়ে সকলের প্রতি ক্ষোভ ঘৃণা মুছে ফেলে একটা পবিত্র অন্তর নিয়ে ঘুমোতে যান কে ঠিক বা কে ভুল করলো সেটা কোনো বিষয় নয় জরুরি হল নিজের অন্তরকে পরিষ্কার রাখা কারো প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব না রাখা জিন বাদিহীম্য পূলু নোবনওন অলি ইহনীন সব কোনবিলম রিল আর তাদের পর চারা এসেছে তারা বললো হে আমাদের রব আমাদের এবং আমাদের সেই ভাইদের ক্ষমা করে দিন যারা আমাদের পূর্বে বিশ্বাস স্থাপন করেছে আর আমাদের অন্তরে বিশ্বাসীদের বিরুদ্ধে কোন ঘৃণা রাখবেন না হে রব নিশ্চয়ই আপনি অতি করুণাময় পরম দয়ালু সুরা আল হাসর আয়াত দশ কি চমৎকার একটা আয়াত আল্লাহ তাদের প্রশংসা করছেন যারা দোয়া করেছে দোয়া করেছিল আমাদের অন্তরে বিশ্বাসীদের বিরুদ্ধে কোন ঘৃণা রাখবেন না ইবেন কাসির রাহেমাহুল্লাহ এর আল একটি কাহিনী আছে সুফিয়ান বলেন, আমি ইয়াস ইবেন বললাম। ইয়াস ছিলেন একজন জ্ঞানী ও আল্লাভ লোক ইয়াস আমার চোখের দিকে তাকিয়ে বললেন তুমি কি রোমানদের সাথে যুদ্ধ করেছ রোমানরা ছিল ইসলামের শত্রু তারা তখন মুসলিমদের হত্যা করেছিল সুফিয়ান উত্তর দিলেন না ইয়াস জিজ্ঞেস করলেন ইসলামের শত্রু সিন্ধ হিন্দ আর তুর্কিরা তোমার হাত থেকে নিরাপদ অথচ মুসলিম ভাইরা তোমার হাত থেকে নিরাপদ নয় এটা কিভাবে সম্ভব এই ঘটনার পর সুফিয়ান বললেন এর পর থেকে আমি আর কখনো মুসলিমদের ব্যাপারে কোনো কথা বলিনি কিছু লোক আছে যারা মুসলিমদের সাথে তাচ্ছিল্যের হাসি আর অপবাদ উপহার দেয় আর তাদের নিষ্টি হাসিটা গচ্ছিত রাখে তাও হেদের শত্রুদের জন্য ইন্টারফেথ গোল টিবিল বৈঠকে দেখবেন কাফির বন্ধুদের সাথে হাস্যজ্জ্বল কারো মাঝে শির্ক থাকলে তারা সেটাকে বড় কোনো সমস্যায় মনে করে না উল্টো তাদের সাথে ডায়ালগে বসাটা তারা বিশাল জরুরি ব্যাপার মনে করে অন্যদিকে বিশুদ্ধতা হেদে কোনো মুসলিম যদি এই মতের অনুসারী হয় যে ভোট দেয়া হারাম তাহলে তারা তার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করবে তারা তাকে একঘরে করবে তার বিরুদ্ধে মিথ্যা রটাবে গুজব ছড়াবে পারলে জেলের ভাত খাইয়ে ছাড়বে কবর পূজারীদের সাথে একাত্ম হতে তাদের কোন আপত্তি নেই খ্রিস্টানদের সাথে বৈঠক সংলাপ করা তাদের চোখে অবশ্য কর্তব্য আর তাদের মতে শিয়াদের সাথে ভ্রাতৃত্ব করতে হবে সবার আগে একেবার ফার্দুল আইন কিন্তু আপনি যদি মুসলিম উম্মার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন উম্মার জন্য দরদি মানুষদের সাথে সম্পর্ক রাখেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে তারা আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে আপনি যদি দুর্বল কারারুদ্ধ নিহত এবং যাদের জন্য কথা বলার কেউ নেই তাদের জন্য কথা বলেন তাহলে আপনার আর রক্ষা নেই আল্লাহ শত্রুদের জন্য কোমল দরদে হওয়া এবং লা লাহ ইহতে বিশ্বাসীদের জন্য তর্জন গর্জন করা এটা মুমিনদের বৈশিষ্ট্যের বিপরীত যা আল্লাহ তালা সুরা মাই মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন তারা মুসলমানদের প্রতি সদয় এবং কাফেরদের প্রতি কঠোর সুফিয়া নিবেন হুসাইন বলেন এরপর থেকে আমি কখনো কোন মুসলিমদের ক্ষতি কিংবা তাদের প্রতি খারাপ মনোভাব পোষণ করিনি আপনার ভাইয়ের সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা তাদের কাছ থেকে শিখুন যাদের আচার ব্যবহার সাত আসমান থেকে আল্লাহ পবিত্র করেছিলেন এ প্রসঙ্গে আমরা আরও কিছু ঘটনা জানব আর তিরমিসিতে একটি হাসান হাদিস আছে যেটি আল বাইহাকিতেও আছে ঘটনাটা সাকিফ গোত্রের সাথে যুদ্ধের প্রেক্ষিতে সাকিফ গোত্র শাহাবাদের আক্রমণ করেছিল তারা সাহাবিদের দিকে তীর ছুঁড়েছিল কিন্তু নবীজি সাকিফ গোত্রের জন্য বদ করলেন না বরং তাদের হৃদায়ের জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ তাদের পথ দেখাও তারা যেন আমার কাছে আসে দাউস নামে আরেকটা গোত্র ছিল যারা আল্লাহর রাসুলের প্রতি শত্রুতা পোষণ করত সেই গোত্রের একজন বিশিষ্ট ব্যক্তি আতফাইল ইবেন আমার আত ইসলাম গ্রহণ করলেন এবং এই সংবাদ পৌঁছানোর জন্য দাওসদের কাছে ফিরে গেলেন তাদের ইসলামের দিকে আহ্বান করলেন কিন্তু তারা কেউই তেমন সাড়া দিল না শুধু অল্প কিছু আত্মীয় ইসলাম গ্রহণ করলেন তাদের মাঝে একজন ছিলেন আমাদের প্রিয় সাহাবি আবু হুরাইরা আনহু তুফায়েল মনকষ্ট নিয়ে নবীজির কাছে ফিরে গেলেন বললেন তাদের কোত্র তার সাথে কেমন আচরণ করেছে নবিজি দাউস কোত্রের জন্য দোয়া করার জন্য হাত তুললেন সেটা দেখে আবু হুরাইরা বললেন দাওসদের তিন বুঝি আজ শেষ তিনি ভাবছিলেন আল্লাহ রাসুল দাউসদেরকে বদ দোয়া করবেন আর দাউস গুত্র ধ্বংস হয়ে যাবে কিন্তু তাকে অবাক করে দিয়ে মানবতার জন্য হেদায়েত করুন এবং তাদেরকে আমার নিকট প্রেরণ করুন আল্লাহ নবীজি সম্পর্কে বলেছেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপেই প্রেরণ করেছি আয়াত এই দুটো কাহিনী আমরা কেন বললাম কারণ আমরা দেখছি আল্লাহ রাসুল তার অনুগ্রহ দয়া আর দেখিয়েছিলেন, সেটা আজকে খোদ মুসলিমরা আরেক মুসলিমদের সাথে দেখাতে চায় না তুচ্ছ মত পার্থক্যের কারণে আমরা তাইফের ঘটনা জানি তাইফবাসীরা নবীজি কে রক্তাক্ত করেছিল তার উপর পাথর ছুঁড়ে মেরেছিল তাকে গোয়েন্দাগিরির মিথ্যা অপবাদ দিয়েছিল তাইফের দিন ছিল আল্লাহ রাসুলের দাওয়া ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দিন গোটা তেইশ বছরের নবুয়াতের জীবনে তাইফবাসীদেরকে ইসলামের দিকে আহ্বান করতে গিয়ে আল্লাহ রাসুল সবচেয়ে কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন কিন্তু কয়েক মুহূর্ত পরেই পরিস্থিতি বদলে যায় আল্লাহ রাসুলের হাতে প্রতিশোধ নেয়ার ক্ষমতা আসলো। তাইফের ঘাম তখনও শুকায়নি তাইফের রক্ত তখনও মুছে যায়নি সেই মুহূর্তে আল্লাহ রাসুলের কাছে এলেন ফেরেস্তার জিব্রাহীন আলাইসাল্লাম বললেন তিনি আল্লাহর রাসুলের সাথে আছেন এমনকি পাহাড়ের ফেরেস্তারাও তার সাথে আছেন আল্লাহর রাসুল যদি চান তারা তাইফের পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন তাইফের লোকদের দুই পাহাড়ের মাঝে পিছে দেবেন যদি আল্লাহ রাসুল এভাবে প্রতিশোধ নিতে চাইতেন তা বিশ্ববাসীর জন্য উচিত শিক্ষা হয়ে যেত আল্লাহর রাসুলের সাথে কেউ কখনো লাগতে এসো না কিন্তু আল্লাহর রাসুল কি করেছিলেন তিনি তাহবাসীদের ছেড়ে দিয়েছিলেন বলেছিলেন হয়তো তাদের মধ্য থেকে আল্লাহ এমন প্রজন্মের জন্ম দেবেন যারা আল্লাহর ইবাদত করবে কি তীক্ষ্ণ দুরদৃষ্টি আসলেই তাই হয়েছিল যে লোকগুলো আল্লাহ আল্লাহতালার নিকৃষ্ট শত্রু ছিল যারা মুহাম্মদ সাল্লাম আলাইস্লামের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল তাদের উত্তর শরীরাই ইসলামের নেতৃত্ব দিয়েছিল এবং তারা ছিল ইসলামের হিরো যে লোককে অভিহিত করেছেন। তার উত্তরাধিকার থেকেই জন্ম নিয়েছেন ইক্রেমা ইবেন আবু এই ইক্রেমা রাজিয়াল আনহু আব মকর রাজিয়াল আনহুর খিলাফতের সময় মুরতাদের বিরুদ্ধে জিহাদ করেছেন ইয়ার মুখের যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছেন ওয়ালিদ ইবিন মহিরার কথা কি জানেন আল্লাহ সুবান কোরআনে আল ওয়ালিদ এবেন মগিরা কে ভীতি প্রদর্শন করে বলেন শুহ ও তমিদ তুমো মনী কাল ইন্দিন আনি তাকে আমার হাতে ছেড়ে দাও যাকে আমি নিজেই সৃষ্টি করেছি আর তারপর তাকে সম্পদের প্রাচুর্য দান করেছি সন্তান সন্ততি দিয়েছি আর যার জীবনকে আমি আরাম ও স্বাচ্ছন্দ্যের বানিয়ে দিয়েছি এত কিছুর পরও তার আকাঙ্ক্ষা ছিল যে আমি তাকে আরও দেই না নিশ্চয়ই সত্যি সে ছিল এক গোয়ে এবং আমার আয়াত সমূহের বিরোধিতাকারী আমি তাকে নিদারুন যন্ত্রণা সম্মুখীন করব সুরা আল মুদাসির আয়াত এগারো থেকে সতেরো কোরআসরা যখন আল্লাহ রসুলের নামে যেমন পারছিল মিথ্যা বলে বেড়াচ্ছিল তখন এই ওয়ালিদিবেন মগিরাই লোকদেরকে জড় করে রসুল্লাহর নামে কোন কথাটা ছড়ালে মানুষের কাছে তাকে অগ্রহণযোগ্য করে তোলা যায় তা ঠিক করে অথচ এই ওয়ালিদিবেন মগিরার ঘরে জন্ম হল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রিয়াল্লাহ আনহু আবুল আহাব যাকে কোরআনে অভিশাপ দেয়া হয়েছে তার ছেলে উত্বা আর মতঈব মক্কা বিজয়ের দিন মুসলিম হয়ে গেলেন আর তারাই হুনায়নের যুদ্ধে ইসলামের জন্য যান লাগিয়ে জিহাদ করলেন ভাইবোনেরা এখনই সময় আপনার অন্তরকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন মুসলিম ভাইবোনদের বিরুদ্ধে আপনার অন্তরে কোনো বিদ্বেষ যদি থেকে থাকে তা ধুই মুছে পরিষ্কার করে ফেলুন কলুষিত হৃদয়ে কখনো কখনো পনেরো বিশ এমনকি ২৫ বছর ধরে অন্তরে বিদ্বেষ পুষে রাখে আপনার অন্তর কতদিন যাবৎ বিদ্বেষে ভরে আছে তা ভুলে যান দুদিন আগেও যদি কিছু একটা ঘটে থাকে সেই বিদ্বেষ ছেড়ে অন্তরকে পরিশুদ্ধ করে নিন কিছু মানুষ আছে যারা তাদের জীবন সম্পদ সম্মান পরিবার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় আর কিছু মানুষ আছে যারা কুচ্ছা হিংসা এবং বিদ্বেষের উদ্দেশ্যে নিজেদের জীবনকে শেষ করে দেয় এ ধরনের মানুষ অন্তরে বিদ্দেশ পুষে রাখে কাজটা তাকোয়া বিরোধী এর মানে হল আপনি রমাদানের তাকোয়া অর্জন করতে পারেননি ইবনে আসাকির রাহেমাহুল্লাহ একদিন বলেছিলেন তোমরা আলেমদের গোস্তকে ভয় করো, কর তাদের নিন্দা করো না তাদের ব্যাপারে বাজে কথা বলো না এবং তাদের নামে মিথ্যা রোটিও না আলেমদের গোস্ত খাওয়াকে ভয় করুন কেননা আলেমদের ব্যাপারে করে আপনি যে গোস্ত খাচ্ছেন তা বিষাক্ত গোস্ত যারা আলেমদের মর্যাদা নষ্ট করে তাদের পরিণতি ভালো হয় না আল্লাহর কসম এই ব্যাপারে অসংখ্য উদাহরণের কথা বলা যাবে কিন্তু আমাদের হাতে সময় কম এমন অনেক উদাহরণ আছে যারা তাদের অন্তরে মুসলিমদের প্রতি বিদ্বেষ পুষে রাখত পরবর্তীতে তারা মোর্তাদ হয়ে গেছে একেবারে খাঁটি মোর্ত তারা নিজেদের ইসলাম ত্যাগের কথা নিজেরাই ঘোষণা করেছে এমন কি কিছু লোক নিজেদের হিন্দু বলে দাবি করেছে নোংরা ও কলসিত হৃদয় আপনাকে এক সময় অনেক মারাত্মক দিকে নিয়ে যেতে পারে সুতরাং অন্তরের এই রোগ পরিষ্কার করে ফেলুন অন্তরের বিদ্বেষ ধয়ে মুছে পরিষ্কার করে নিন একবার রসুল্লা সাল্লামের কাছে এক লোককে ধরে আনা হলো। লোকটা মত খেয়েছিল তা তাকে দৌর্রা মারল সেই লোক আবারও মত খেল আবারও তাকে ধরে এনে দোর মারা হলো। এরকম বারবার হতেই থাকলো এক আনহু হয়ে বলেই ফেললেন আকাল আল্লাহ তোমাকে লাঞ্চিত করুক রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বললেন এভাবে বলো না তোমার ভাইয়ের চাইতে শয়তানকে বেশি সাহায্য করো না সে তো আল্লাহর উপর ইমান এনেছে সে একজন মুসলিম হ্যাঁ মদ খেয়ে সে অবশ্যই গুণাহ করেছে এবং এই গুণাহকে ছোট করে দেখার কোন সুযোগ নেই হয়তো তার এমন অসংখ্য আমল আছে যেটা আপনার বা আমার পক্ষে করা সম্ভব না আল্লাহ হয়তো তার একটা গুণাহকে প্রকাশ করে দিয়েছেন অথচ তার অগণিত আমল আমাদের নিকট এখনো অজানা রয়ে গেছে যারা অন্তরে অন্যের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে হতে পারে তার নিজের অসংখ্য গোপন গুণাহ আছে যেগুলো আল্লাহ আমাদের সামনে এখনো প্রকাশ করেননি তার গুনের কথা কেউ জানে না বলেই সে অন্যের গুণাহের ব্যাপারে এতটা করা হচ্ছে নিজের ব্যাপারে অহংকার দূর করুন করা আপনার জন্য নিজেকে সংশোধন করা সহজ হয়ে যাবে বকার আবদুল্লা বলেন তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে সে অন্যের দোষ খোঁজায় ব্যস্ত আছে অথচ নিজের আমলের ব্যাপারে একেবারেই গাফেল তবে জেনে রেখো যে আল্লাহ তার বিরুদ্ধে পরিকল্পনা করছেন এটা হচ্ছে তার বিরুদ্ধে আল্লাহর পরিকল্পনার একটা নিদর্শন মাত্র যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কারো কোনো উপকারে আসবে না একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে সুস্থ অন্তর দিয়ে আল্লাহর কাছে আসবে সুরা অষ্টআশি এবং যারা আমাদের আগের সিরিজের পর্বগুলো শুনেছেন এমন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে কি জিভা সংযমের কথা বলা হচ্ছে না বরং আমরা সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপারে আলোচনা করছি জিহ্বাকে সংযত রাখার মানে হল আপনার কথা আপনার জবানকে সংযত রাখা কিন্তু আমরা এখানে যা বলতে চাইছি তা হল অন্তরের পরিশুদ্ধি বা অন্তরের বিশুদ্ধতা নিয়ে ইবাদতের সময়ে অন্তরে যে বিশুদ্ধতা দরকার তার ব্যাপারে কথা বলা হচ্ছে না কেননা ইতিমধ্যে আমরা এ নিয়ে বেশ কিছুটা আলোচনা করেছি আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে চেয়েছি তা হলো মু নিজেদের মধ্যকার বিশুদ্ধ অন্তর অর্থাৎ মুসলিম ভাইবন্দের পরস্পরের প্রতি আন্তরিকতা ও অন্তরের স্বচ্ছতা আপনারা সবাই হয়তো শায়েখ ইবেন তাইমিয়া রহিমাহুল্লার কথা শুনে থাকবেন আপনারা কি জানেন ইবেন তাইমিয়ার কি ধরনের শত্রু ছিল তার শত্রুরা ছিল গভীর এবং মারাত্মক বিদ লিপ্ত লোকেরা আকিদা এবং তাওহিদ সংক্রান্ত বিভিন্ন ইসলামিক ইস্যুতে তার নীতি ও আদর্শের কারণে শাসকেরা এমনকি মুসলিম আলেমরা পর্যন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল পুনেছিল ইবেন তাইমিয়ার বিরুদ্ধে এত লোক কেন লেগেছিল তিনি তো কোনোদিন বিয়ে করেননি শ্বশুরবাড়ির ঝামেলায় তাকে কখনো জড়াতে হয়নি পিঠে জড়ানোর একটা চাদর ছাড়া আর তার সম্পদ ছিল না, তাই সব ধরনের বৈষয়িক ঝামেলা থেকেও তিনি ছিলেন মুক্ত তিনি কোন চাকরি করতেন না তাই তাকে বসের সাথে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি দিনের বেশিরভাগ সময় তিনি মসজিদে ঘুমিয়ে কাটাতেন সুতরাং বাড়িওয়ালার সাথে ঝগড়াঝাটি হওয়ার প্রশ্নই আসে না অন্যদের সাথে বিরোধের একমাত্র কারণ কি ছিল কারণটা ছিল আকিদাগত বিষয় তার দৃঢ় অবস্থান কিছু আলেমদের ষড়যন্ত্রের ফলে ইবনে তাইমাকে জেলে যেতে হয় আর আল্লাহর ইচ্ছায় তিনি জেলে থাকা অবস্থাতেই দাবার ছক উল্টে গেল নতুন যে শাসক এলো সে পুরনো শাসক এবং সেই সব আলেমদের ঘৃণা করতেন তিনি ইবনে তাইমিয়াকে কারাগার থেকে মুক্ত করে তাকে সম্মানিত করলেন আর তাকে বন্দি করার পিছনে যে সমস্ত আলেমদের হাত ছিল তাদেরকে জেল বন্দি করেন তিনি ইবনে তাইমিয়াকে তাদের বিরুদ্ধে বলার অনুরোধ করলেন সে ইতিমধ্যেই তাদেরকে ঘৃণা করত তবু প্রমাণ প্রমাণস্বরূপ সে ইবনে তাইমিয়ার কাছে কিছু শুনতে চাইল যাতে সে তাদেরকে হত্যা করতে পারে ইবনে তাইমের মুখ থেকে শুধু একটি মাত্র কথা শোনার অপেক্ষা আর এরপরই সে তাদের হত্যা করবে এটাই ছিল তার ইচ্ছা কেননা সে তাদেরকে এবং তাদের প্রাক্তন নেতাকে ঘৃণা করত কিন্তু ইবনে তাইমিয়া তিনি বললেন না এরা হচ্ছেন ওলামা এবং এদেরকে বন্দী করা হলে ও মার উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আহমাদ ফরিদ ইবনে তাইমিয়াকে নিয়ে তার লেখা একটি গ্রন্থে বলেন যখন ইবনে মখলুফকে মুক্তি দেয়া হলো। ইবনে মখলুফ ছিলেন তখনকার সময়কার বিখ্যাত মালিকি ইমামদের একজন যখন তাকে মুক্তি দেয়া হলো, তিনি বললেন আমি আমার জীবনে ইবনে তাইমিয়ার মতো এত মহানুভব কাউকে আর দেখিনি আমরা ইবনে তাইমিয়র বিরুদ্ধে শাসকদের খেপিয়ে তুলে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছি অথচ মুক্তি পাওয়ার পর যখন তার অবস্থান আমাদের চেয়ে উত্তম হলো যখন মাত্র একটা কথা দ্বারা তিনি আমাদের হত্যা করতে পারতেন তখন তিনি তা না করে আমাদের যান বাঁচিয়ে দিলেন আমাদের পক্ষ নিয়ে কথা বললেন আমাদের প্রশংসা করলেন একটা বই আছে আমাদের সবার পড়া উচিত শায়খ আহমেদ জিবলিল বলেন এই বইটা তিনি পাঁচ বার পড়েছেন বইটা অনুবাদ করা আছে কিনা বলতে পারছি না বইটা হলো মাদারিস আসালেকিন এবং বইটা লিখেছেন শেখ ইবনুল কাইম রহিমাহুল্লাহ তিনি ছিলেন শেখ ইবনে তাইমিয়ার ছাত্র তিনি বলেন আমি ইবনে তাইমিয়ার মতো আর কাউকে দেখিনি তিনি কখনো তার শত্রুদের অভিশাপ দেননি ইবনুল কাইম বলেন আমি একবার তার কাছে একটা সুসংবাদ জানাতে গিয়েছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি সুখবর এনেছ হে ইবনুল কাইম আমি তাকে বললাম যে তার খুব বড় একজন শত্রু মারা গেছে ইবনুল কাইম তার শায়ককে এই খবরটা দিতে গিয়ে খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন কিন্তু ইবনে তাইমিয়া এই খবরটা শোনার সাথে সাথে বললেন ইন্নালিল্লাহ মুসলিমদের মৃত্যু কখনো সুসংবাদ হতে পারে না ইবনুল কাইম বলেন তিনি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাড়িতে গেলেন তিনি মৃত ব্যক্তির সন্তানদের নিকট গিয়ে বললেন আমি তোমাদের বাবার মতো তোমরা তোমার বাবাকে হারিয়েছঠ ঠিকই কিন্তু আজ থেকে আমাকে তোমরা তোমার বাবার মতো জানবে তোমাদের যদি কখনো কিছু প্রয়োজন হয় তবে আমাকে জানিও তারা এই কথা শুনে খুব খুশি হল তারা ইবনে তাইমিয়াকে অত্যন্ত ভালোবাসত এবং শ্রদ্ধা করত ইবনুল কাইম বলেন তারা ইবনে তাইমিয়াকে এত ভালোবাসত আর সম্মানের চোখে দেখত কেননা তিনি ছিলেন একজন পরিষ্কার মনের মানুষ দেখুন ক্ষমার কি চমৎকার দৃষ্টান্ত অথচ বলেছিলেন ওই ব্যক্তি ছিল ইবনে তাইমিয়ার সবচেয়ে বড় শত্রু রমাদান চলে যাচ্ছে তাই চলুন আমরা ভুলে যাই আর ক্ষমা করে দেই ইবনে তাইমিয়ার একজন ছাত্র একবার আস্তস্ত করে বলেছিলেন ইস ইবনে তাইমিয়া তার শত্রুদের সাথে যে আচরণ করেছেন আমি যদি তা আমার বন্ধুদের সাথে করতে পারতাম আমার যদি ক্ষমা করার এত গুণ থাকত ভাই বোনেরা এই রমাতানে আমরা আল্লাহর সাথে নতুন একটা অধ্যায় শুরু করেছি এখন চলুন মুসলিমদের সাথেও নতুন একটা অধ্যায় শুরু করি আলি ইবেন আবু তালিবেন নাতি আলি ইবেন আল হুসাইনের একজন কাজের মহিলা ছিল একদিন সে উনার জন্য এক বালতি অজুর পানি আনতে গেল অজুর পানি ঢালতে গিয়ে বালতিটাই তার মাথার উপর পড়ে গেল ফলে তিনি বেশ আঘাত পেলেন সাথে সাথে কাজের মহিলাটি বলে উঠল সুরা আলী ইমরানের একশো চৌত্রিশ নাম্বার একটি কথা যারা তাদের রাগকে দমন করে সঙ্গে সঙ্গে আলী বেন হুসাইন বলে উঠলেন আমি আমার রাগকে দমন করলাম একই তার রক্তক্ষরণ হচ্ছে আর কাজটার জন্য দায়ী তার কাজের লোক তবুও তিনি তাকে কিচ্ছু বললেন না কাজের মহিলাটাও জানত সে কার সাথে কথা বলছে কাজের মহিলাটি এরপর বলল যারা মানুষকে ক্ষমা করে এটাও সুরা আলী ইমরানের একশো চৌত্রিশ নাম্বার আছে আলী বেন হুসাইন বললেন আমি তোমাকে ক্ষমা করলাম আমি আমার রাগ দমন করলাম আর তোমাকে ক্ষমা করে দিলাম কাজের মহিলাটি এর পরের আয়াতটি শেষ অংশটুকুও বললেন নিশ্চয়ই আল্লাহ মুহসিনুনদেরকে ভালোবাসেন অর্থাৎ ভালো কাজ যারা করে তাদেরকে ভালোবাসেন তিনি বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য আজ থেকে তুমি মুক্ত দেখুন তাদের ব্যবহার কত পরিষ্কার মনের অধিকার ছিলেন তারা আমি একটা আয়াত দিয়ে আমাদের আলোচনা শেষ করব আয়াতটা আপনার সবাই জানেন আয়াতটি আবু বকরার সিদ্দিক রাজিয়াল আনহর ব্যাপারে নাজিল হয়েছিল মনে করুন আপনার মা মেয়ে বা বোনের নামে কেউ একজন বাজে কথা বলল আল্লাহ হেফাজত করুন যেন আমাদেরকে কখনো এরকম পরিস্থিতিতে না পড়তে হয় চিন্তা করুন তখন আপনার কেমন লাগবে আপনার রক্ত গরম হয়ে যাবে আর যদি সেই ব্যক্তি হয় এমন কেউ যাকে আপনি বছরের পর বছর সাহায্য করে আসছেন আর সে এখন আপনার একেবারে কাছের একজনের ব্যাপারে খারাপ কথা বলছে কেমন লাগবে আপনার মিস্তা এবং এমন একজন সে ছিল অত্যন্ত গরিব আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাকে প্রতি মাসে সাহায্য করতেন আল্লাহর ইচ্ছায় আবু বক্করের সাহায্য দিয়েই লোকটির সংসার চলত যখন লোকেরা আয়সা রাজিয়াল্লাহ আনহাকে অপবাদ দিল তখন এই লোক মা আইসার নামে বাজে কথা ছড়াল যার কারণে আবু বকর রাজি আনহু তাকে সাহায্য দেয়া বন্ধ করে দিলেন কিছুদিন পর পরিস্থিতি ঠান্ডা হয়ে এল আল্লাহ আইসা রাদু আনহার পবিত্রতার ঘোষণা দিয়ে কোর আনে আয়াত নাজিল করলেন আর এরপর বিশেষভাবে আবু বকর রদিয়াল্লাহ আনহুকে নিয়ে কোরআনে এই আয়াতটি নাজিল হয় উলু সব্লিমিং কুমি তু أَلَا উর্বলমীন ওমুহ জি اللَّهُ কুম আল্লাহ যাদেরকে ধনসম্পদ দিয়েছেন তারা যেন নিজেদের আত্মীয় স্বজন আর গরিবদেরকে তা না দেওয়ার প্রতিশ্রুতি না করে এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছে তাদেরকে যেন ক্ষমা করে দেয় তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু সুরা আন্নুর আয়াত বাইশ পরিশেষে আমি এটাই বলবো যে আপনি যদি চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক তাহলে আপনিও মানুষকে ক্ষমা করে দিন আপনার এভাবে শেষ করুন মানুষকে ক্ষমা করে দিয়ে আর আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা নিয়ে আবু বাবা রাজিয়াল্লা আনহু বলেন ওয়াল্লাহি হে আমার রব আমি তোমার ক্ষমাকে ভালোবাসি এরপর তিনি সেই লোকটির কাছে যান এবং তাকে আবার সাহায্য করতে শুরু করলেন সেই লোকের কাছে যে কিনা তার আপন নিয়ে খারাপ কথা ছড়িয়েছে আল্লাহ আল্লা আমাদের সবার রোজা আর অন্যান্য সকল ইবাদতকে কবুল করে নিক আর আরও অনেকবার রমাতান দেখার তৌফিক দান করুন আমরা যেভাবে এই আলোচনা শোনার জন্য দুনিয়াতে আল্লাহর ইচ্ছায় এক হয়েছি ঠিক সেভাবে যেন আল্লাহ তালা জান্নাতুল ফিরতাওসেও আমাদের এক হওয়ার তৌফিক দিন আমিন ওসল্লাহ রেইনডিয়ার সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবু ডেসবুক ডট কম স্ল্যাশ রেঞ্জ অফিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবুড ইউটিউব ডট কম স্ল্যাশ